আয়সার আদেলাহ হতে বর্ণিত যে আবু বকর রদিয়া তাল্লাহ্ন ঈদল ফিতর অথবা ঈদুল আজহার দিনে তাকে দেখতে এলেন তখন নাবী সাল্লাহাম আয়শার আদৌআ এর বাড়িতে অবস্থান করছিলেন এ সময় দুজন অল্প বালিকা এ কবিতাটি উচ্চ আবৃত্তি করছিল যা আনসারগণ যুদ্ধে আবৃত্তি করেছিল তখন আবু বকর রদাহ তাল্লাহু দুবার বললেন এ হল শয়তানের ঢাল নাবি সাল্লাহ সাল্লাম বললেন হে আবু বকর ওদেরকে ছাড়ো প্রত্যেক সম্প্রদায়েরই ঈদ আছে আর আজ হলো আমাদের ঈদের দিন